মানবতা সমাধান সসালামালাইকুম ওরকতাত আলহামদুলিল্লাহ রবীল আলমিনাম আল্লা রসুলহ করিম ওলাহি ও আসহাব আজমাইন ওবাদ পিস বাংলার সম্মানিত দর্শক মন্ডলী আমাদের বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই মনজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা তার সাক্ষাৎকারের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে শেখ শহীদুল্লাহ খান মাদানী আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনা আপনার কাছে জানতে চাইব আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেফাত সম্পর্কে পূর্বে আপনি আলোচনা করছিলেন এর সাথে আপনার কাছে জানতে চাইব ওয়াহাদুলুদ নামে একটা আকিদা আল্লাহ সম্পর্কে চালু রয়েছে এ সম্পর্কে আপনি একটু ধারণা দিবেন এবং দর্শকদেরকে উপকৃত করবেন ধন্যবাদ মহাতারাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে বিষয়টিকে আবারও আমি একটু স্মরণ করে দিতে চাচ্ছি আমরা এর আগে কথা বলেছিলাম আপনার প্রশ্নের জবাবে যে আল্লাহ অবস্থান সম্পর্কে আমরা বলেছিলাম আল্লাহ অবস্থান সম্পর্কে সবচেয়ে ভালো জানেন তিনি আমাদেরকে যেভাবে বর্ণনা দিয়েছেন আমরা সেভাবেই আল্লাহ রাবুলের অবস্থান বিশ্বাস করব এবং সেটার প্রতি ইমান আনব তার চেয়ে কোনো বাড়াবাড়ি কম বেশি করার আমাদের কোনো সুযোগ নেই আমরা আল্লাহর অবস্থান সম্পর্কে বলছি যে আল্লাহ রাবুল আলমিন নিজেই বলেন সোরতান রহমান তিনি আরসের সমুন্নত রয়েছেন আরসের উপরে সমুন্নত রয়েছেন আরস কথায় আর আমরা জানি যে পৃথিবীর বুকে অন্যান্য হাদিসের আলোকে জানি যে সকল মখলুকের সর্ব ঊর্ধ্বে মখলুক জগতের সর্ব ঊর্ধ্বে যা রয়েছে সেটা হচ্ছে আর্শ আর এই আরশের উপরে রয়েছেন আমরা বিশ্বাস করবো আল্লা সুবাহ সশত্রায় সর্বত্র বিরাজমান কখনো নন এটি একটি সম্পূর্ণ কুফরি আকিদা শুধু কুফরি আকিদা এটি আমরা বলছি না ইমাম আবু হানিফা রাহেমহল্লা কখন জিজ্ঞাসা করা হয় যদি বলে যে আল্লা সুবাহা বা কারণ আল্লাহ রয়েছেন আর উপরে আর হচ্ছে সর্ব উপরে তার উপরে রয়েছেন আল্লা সুবাহ নিজেই তার পরিচয় দিয়েছেন এরপরে কেউ যদি বলে জানি না বা বলে অন্য জায়গায় রয়েছে তাহলে সে কখনো মুসলিম হতে পারে তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে তোমরা থাকো না কেন বা আল্লাহ রবী আলমিন আরেক আয়তে বলছেন তার সিহরের চেয়ে আমি তার অতি নিকটে তিনি তাহলে এই আয়াতগুলি দিয়ে মানুষ মানুষকে ধোকা দিতে চায় যেইগুলি দিয়ে বোঝা যায় যে আমি যেখানেই রয়েছি সেখানেই আল্লাহ রয়েছেন অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান আসলে দেখুন আসলে কোরআনুল করিম যখন আমরা বুঝব বুঝতে যাইব তখন আমাদের একটি চিন্তা রাখতে হবে যে আমার ভিতরে যত খারাপ চিন্তাগুলি রয়েছে যত রকমের চিন্তা রয়েছে সবগুলিকে আউট করে দিয়ে করানের চিন্তাটাকে এখানে আশ্রয় দিতে হবে স্থান দিতে হবে তাহলে আমি সম্পর্কে আল্লাহ নিতে যাই তাহলে তো আমার কাছে শয়তান এইভাবে আমাকে ধোকা দেবে আর যখন এই আয়াতগুলি কেউ যদি পড়ে দেখে আল্লা সাহা তালা এমন আয়াতগুলির প্রতিটি আয়াতের হয় শুরুতে অথবা শেষে আল্লাহ রাহাম বর্ণনা দিয়েছেন কিভাবে তিনি রয়েছেন বলছেন যে ওমা এই মাখন তোমরা যেখানে থাকো না তিনি তোমাদের সাথে রয়েছেন এই আয়াতের শুরুতে আপনি দেখেন আল্লাহ সেখানে আল্লাহ সুবাহ জানেন মাহফিল আর যা জমিনে রয়েছে সর্বত্র যা কিছু রয়েছে তাহলে আল্লাহ আল্লা সুবাহনতালা আমাদের সাথে রয়েছেন তার জানার দৃষ্টিকোণ থেকে অন্য আয়াতে দেখবেন আপনি ওহ সামিয়া বসির ওহ ইয়া আলম মাহকুম তুম তলামুন তিনি জানেন যা কিছু তোমরা করছো এই ধরনের সব আয়াতগুলিতে আল্লাহ রাবুলা আলমিন যে আয়াতগুলি দলিল দেওয়া হয় আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়ার সপক্ষে এই সব আয়াতগুলিতে আল্লাহ সুবাহ বর্ণনা দিয়েছেন যে কিভাবে তিনি সেখানে রয়েছেন সাথে হয় তিনি তার জ্ঞানের দিক থেকে রয়েছেন অথবা তার দর্শনের দিক থেকে রয়েছেন অথবা তার শ্রবণের দিক থেকে রয়েছেন অথবা তার ক্ষমতার দিক থেকে রয়েছেন অথবা তার সাহায্য সহযোগিতার দিক থেকে রয়েছেন তাহলে আল্লা সুবাহান ব্যাপারে আমরা ক্ষেত্রে সহজ কথায় বলব বিশ্বাস করব তিনি যেভাবে পরিচয় দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সসত্তায় রয়েছেন তিনি আর সে উপরে সমুন্নত সর্বত্র বিরাজমান নন আর সর্বত্র রয়েছেন তিনি তার ক্ষমতার দিক থেকে তার জ্ঞানের দিক থেকে তার শ্রবণের দিক থেকে তার দর্শনের দিক থেকে তার সহযোগিতার যেভাবে বোঝানো হচ্ছে এই আয়াতগুলো তো প্রথম নাজিল হয়েছিল রসল সালে এবং এটা প্রথম বাস্তবায়ন করেছেন সাহাবেকরম তাদের কাছ থেকে এই আয়াতগুলো এইভাবে পেশ করার কোন নমুনা পাওয়া যায় সুন্দর কথা আপনি বলেছেন আসলেই राजमान आकिदा की रसुल्लामे सामान्यतम चिंता क्यों उत्पत्तिगुल মতাজেলা শুরু হলো আগমন শুরু হলো মর্জিয়াদের শুরু হলো সেই বাতিল শিয়াপন্থী পন্থী পন্থীদের শুরু হলো যত রকমের কাদের এইসব দলগুলির আর এই দলগুলি থেকেই এই আকিদাগুলি বিষয়টি কি এবং আরেকটা আয়াতের করা হয় যে বায় রেজান অর্থাৎ সময় যে বায়াত নিয়েছিলেন আল্লাহর হাত তাদের হাতের উপরে আক্রব ইন হাবল যে ব্যাখ্যা দিয়ে থাকে এবং আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে যদি এ সম্পর্কে কিছু বলতেন না এটার একই জবাব আমরা দিয়েছি এই আয়াত আগে এবং পিছিয়ে যদি কেউ পরে দেখে তাহলে পেয়ে যাবে যেমন নাহনু আক্রব ইমিন হাবলিল ওয়ারিদ आयतर आगे अल्लामी अपन अंतर भारे सीहर अंतर कथा की बोले भीतरे এটার কাছে হওয়া তো কোন অস্বাভাবিক বিষয় নয় সেটা আল্লাহ সুবাহ জানার দিক থেকে আর বা সেখানে গুলি আগে পিছিয়ে দেখুন সেখানে সহযোগিতার দিক থেকে আল্লাহ তো মানুষের নিয়ন্ত্রণের মধ্যে জি যেটা বিভ্রান্তির চরম বিপর্যস্ত শিখরে যে পৌঁছেছে তাদের এই সমস্ত বিশেষ করে চরমপন্থী সভিবাদদের যে ভ্রান্তিকর আকিদা যেগুলির কারণে কখনো কোন মানুষ মুসলিম হওয়ার কল্পনাই করা যায় না সেগুলির মাঝে একটি চরম বিষয় হলো খুবই নংরা বিষয় হচ্ছে বিশ্বাস ওহাদাত যার সহজ বাংলায় তারাই বলে থাকেন যে আল্লাহ সবকিছুর মাঝে আল্লাহর অস্তিত্ব বিরাজ করছে আল্লাহর যেন যেটা খ্রিস্টানদের আকিদা থেকে মূলত এসেছে কারণ তাদের মাঝে অনেক দল রয়েছে এক দলের বিশ্বাস হলো যে ঈশা আলাহাল্লামের এটা একটা শুধু অবকাঠামো মাত্র কিন্তু প্রকৃতপক্ষে এর ভিতরে আল্লাহ রবীত রয়েছে যা কিছু দেখছে এটা মানুষ দেখলো এটাও যেন প্রকৃতপক্ষে আল্লাহ একটা গরু দেখলো এটাও প্রকৃতপক্ষে আল্লাহ নিল্লা আসবো আলোচনায় খুব চমৎকার আলোচনা চলছিল সম্মানিত অবস্থিতি আমরা শুরু করেছি শেষ করতে পারেনি আপনারা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 the freedom to unmask for so various ways which we can prove the argument yeah. to be wrong dekhun dr. jankirer shonge alap kori proti shonibar raat 6:30 মানুষ তো আদম সন্তান অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আবাস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর উপস্থাপনায় আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আমরা আমাদের আলোচনায় আবার উপভোগ করি তিনি বলছিলেন ওয়াহাদুলজুদ সম্পর্কে জি শেখ আপনি যে ওয়াহাদুল সম্পর্কে আমরা সংক্ষিপ্ত যেটা বললাম যে ওয়াহাদুল বলতে এই বিশ্বাস যে যারই অস্তিত্ব রয়েছে তার মাঝেই আল্লা রয়েছেন এই বিশ্বাস করা তাহলে এই বিশ্বাস কি প্রমাণ করে আল্লাহ আল্লাহ সুবাহ নিজেই বলছেন তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন আরসের উপরে সমন্বিত তাহলে সেটাকে উপেক্ষা করে অস্বীকার করে বলা হচ্ছে যে আল্লাহ সর্বত্র রয়েছেন দ্বিতীয় বিষয় আল্লাহ রয়েছে তার মাঝে আল্লাহ রয়েছে মানে আল্লাহ কয়টা অগণিত অসংখ্য জীব জানুয়ার রয়েছে সবগুলির মাঝে যদি আল্লাহ রয়েছে তাহলে আল্লাহ তো অগণিত হতে হবে সুতরাং এটি কুফরি ও শেরকির চরম পর্যায়ে রাখিদা যেটি আমরা বলবো যে কোনো মুসলিমটা দূরের কথা আল্লাহিত ছিল না কখনো মুসলিম কল্পনা করা যায় না তার আল্লাহ আকবর আল্লাহ করুক যাদেরকে ভ্রান্ত রয়েছে যত্লা তত আল্লাহ এই আকিদাটা ভ্রষ্ট আকিদা এটা এই আমরা কেউ বলেছেন যে তলব তোলা সানাত আমি আল্লাহকে খুঁজছিলাম খুঁজেছি পরে খুঁজে পেলাম যে মানুষের কাছে স্পষ্ট করে না দিয়ে এর সপক্ষে আরো যুক্তি দ্বার করে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কোনো আলেমের এই ধরনের পন্থা পথ অবলম্বন করা কখনো উচিত নয় মূলত করে খ্রিস্টানদের এক শ্রেণী বিশ্বাস করে যে ঈশা আলাই প্রকৃত পক্ষে আল্লাহ এটা শুধু বাস্তব দেখা যাচ্ছে আমাদের দৃষ্টিতে ঈশা ইসলামের একটা অবকাঠামো তার দেহ কিন্তু এর ভিতরে প্রবেশ করে রয়েছেন আল্লাহ এই খ্রিস্টানদের থেকে অনেক বিষয় আমাদের মুসলিমদের মাঝে এসেছে এই বিশ্বাস বলেন তারপর আপনি আরো যদি বলেন সেই জন্মবার্ষিকীর বিষয় বলেন মৃত্যু বার্ষিকীর বিষয় বলেন আরো বহু ধরনের খ্রিস্টানদের এই বিশ্বাস মধ্যে বিলীন হওয়া এ বিষয়ে যদি কিছু বলতেন আসলে আল্লাহর মাঝে বিলীন হওয়া আমরা এই যারা এই সমস্ত চিন্তা লালন করেন আমরা তাদেরকে ছোট্ট ভাবে দর্শকদেরকে কিভাবে যিনি আল্লা সুহান একনিষ্ঠ বান্দা প্রিয় বান্দা তিনি হলেন মোহাম্মদ সাল্লা কিন্তু মোহাম্মদ সাল আল্লী হুসাল্লাম তিনি কখনো এই ফানাফিল্লার যাও যান নাই এই শব্দগুলির ব্যবহার পর্যন্ত নেই বিষয়টা তো দূরের কথা তাহলে আমরা এক বাক্যে বলতে পারি এই যেগুলি সম্পূর্ণ হলো আল্লাহ রসুল সালাম যেটা বলছেন ওয়সারিহা এগুলি ইসলামের নাম দিয়ে আকিদার নাম দিয়ে বিশ্বাসের নাম দিয়ে এবং আসমা সিফাতের আরেকটি বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আসমা সিফাত আল্লাহর গুণাবলীর প্রতি বিশ্বাস করা এর অর্থ কি এর অর্থ হলো যে সমস্ত গুণ আল্লাহ সুবাহানহালার জন্যই সীমাবদ্ধ অন্য কারোর জন্য হতে পারে না সেগুলি আল্লাহর জন্যই সীমাবদ্ধ রাখা অন্য কারো জন্য প্রযোজ্য মনে না করা এটা হলো এই তাওহিত উদাহরণস্বরূপ যেমন আল্লাহ সুবাহার একটি গুণ হল আলিমুল গাইবিআ তিনি দৃশ্য অদৃশ্য সব কিছুর জ্ঞান আল্লা রাবুল আলমিনের রয়েছে বিশেষ করে অদৃশ্যের জ্ঞান গাইবের জ্ঞান এটা একমাত্র আল্লাহ সুবহানহতালাহ এর মালিক আপনি যখন বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানো তালা ছাড়া কেউ গায়েবের মালিক নয় তখন আপনি এই তাহিদের প্রতি বিশ্বাসী হয়েছে। আর যদি কোনো মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবাহান ছাড়াও কেউ গায়েবের মালিক তাহলে নাবিল তিনি কখনো তৌহিদে আসতে পারেননি তিনি সেরকে লিপ্ত হয়েছেন কিন্তু আফসোসের সাথে বলতে হয় আমাদের মাঝে এরকমও কিছু মানুষের বিশ্বাস রয়েছে যে মোহাম্মদ সালাল্লাহ আলিয়াল্লাম তিনি নাকি গায়ব জানেন শুধু মোহাম্মদ সাল্ল্লা নন এটা এই তহিদের ক্ষেত্রে সম্পূর্ণ একটি শির্প স্বয়ন রসুল গায়েব জানতেন এটা এই আকেলাম গায়ব জানতেন কি না এটাও আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে স্পষ্ট করে দিয়েছেন যেখানে সরাসরি আমি আমার নিজের অন্যের তো কথা নিজের মালিক আমি যদি গাইবের খবর জানতাম তাহলে যেখানেই ভালো কল্যাণ সেখানে আমি দৌড়াতাম সবকুলি সংগ্রহ করতাম আর কোন রকমের অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না জীবন অসংখ্য শত শত হাজার ঘটনা প্রমাণ করছে যে তিনি যেটা আল্লাহ তাকে দিয়ে যেটা বলালেন সেটাই বাস্তব বহুদের যুদ্ধে তিনি বের হলেন সেখানে তিনি মাথায় হ্যামলেট বিধে রক্তাক্ত হলেন কি কঠিন আগে জানতেন বের হতেন না আল্লাহ রাসুল সাল্লাম বুক ভরা আসা নিয়ে গেলেন যে সেখানে তিনি দাওয়াত দিবেন মানুষ তার দাওয়াত সুন্দর গ্রহণ করবে মককার চেয়ে ভালো পরিবেশ পাবেন কিন্তু আল্লাহ আকবার। সেখানে গিয়ে তিনি আরো বেশি নির্যাতিত এবং বেশি আহত তিনি হলেন যদি জানতেন তাহলে বললেন আল্লাহ রাসুল সাল্লামের সবচেয়ে জীবনের ঘনিষ্ঠ সঙ্গিনী আয় সারদীয় আল্লাহ তালা আনহা তাকে যখন অপবাদ দেওয়া হলো দীর্ঘ এক মাস ধরে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে তিনি পারছেন না যদি গায়েবের বিষয়ে তিনি জানতেন তাহলে তো খুব সহজেই তিনি মনে রাখবো বিশ্বাস করবো যে আল্লাহ সোহানা গায়েবী কিছু এর মাধ্যমে দিয়েছেন জি জি জি সে আরেকটা বিষয় এখানে প্রসঙ্গ যোগ করে সুবিধা হয় একটা কথা এসেছিল জিজ্ঞাসা করেছিলেন সেগুলির সম্পৃক্ত বিষয় বিশ্বাস করা হয় যেমন জি জি এটা সম্পূর্ণ এগুলি একেবারে গাজাখড়ি জাল কথা যেগুলি ইবলিশের কথা ছাড়া কোনো মৌমিনের মুসলিমের কথা কখনো হতে পারে না আল্লাহ সনাহতালার আর্স কোথায় আল্লাহ রব আলম স্পষ্টভাবে স্পষ্টভাবে করিমে বর্ণনা দিয়েছেন রাসুল সাল্লাম আর্সের বিষয়ে এত স্পষ্ট বর্ণনা দিয়েছেন এই হলো আমার পৃথিবীতে পৃথিবী থেকে পাঁচশত বছরের দূরত্ব তারপর প্রথম আসমান এটা থেকে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এর সপ্তম এরপরে হলো কুরসি কুরসির উপরে হলো সে বিশাল পানি জগৎ তারপরে হলো সেই আরশ স্পষ্ট ভাবে আল্লাহ রসুল সাল্লাম আর্সের বর্ণনা দিয়েছেন আল্লাহর আর্স রয়েছে এই ধরনের বিশ্বাস করা এটি সম্পূর্ণ ওহাদাত বরং আল্লা সুবাহ মহমিনের অন্তরে রয়েছেন বলে কেউ যদি বিশ্বাস করে এটি একটি শেরকি ও কুফরি বিশ্বাস কেন কুফরি বিশ্বাস যে আল্লাহ রাবুল্লাহ আলামিন। এবং যে বাতিল আকিদা চালু আছে সমাজে এই সম্পর্কে চমৎকার আলোচনা উপহার দিলেন বিশেষ করে সকল কিছুর মাঝে আল্লাহর উপস্থিতি এটা কুফুরি আকিদা এর থেকে আমাদের বিরত থাকতে হবে আজকে এই পর্ব এখানেই সমাপ্ত করতে হচ্ছে আমাদেরকে আগামী পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও এই বিশিষ্টজনদের সাক্ষাৎকার অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুবাহানা কাল্লাহমদিকা আসহাদু আল্লাহ আস্তাফা আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ ববরকত حتى ما يسعد سلوك والبعد عن هدي بارك تختل في كبري لاهن بلا فكر والموت آتك دنياك وردك والله أنستك أهجر مع فالذنب لا ينسى والبر لا يبلى والله يدعوك يا نصحي خليني فالنصح صدعني أرجوك أرجوك أتي أتان أرثنتي شربوكيشتو باني جونيتي باني جونيتي لندن कत सुंदर भूत सफलता देखन एगार सकाल दस टायर आता ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে ৫০ বছরের ব্যবধানে সংঘটিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী मेरिक सब चेर्म हम इसमाम पृथ्वी सब चीज़ारेरिकान इन्ह करते बाध्य कर हजार हजार यूरोपियन देर इसम ग्रहण करते बाध्य कर लक्ष लक्ष मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाी तरबारि शां तरब य तरबारि सत्य ए ज्ञान जाते आानव ज ज समस्तारे सम